তখন সে মুসলিম জামাতের সাথে থাকে না জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এখন মুসলিম জামাত কোনটা কোন সংগঠন তখন সে আহ জামাতের আকিদা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় নতুন নতুন আকাইদা বানা কারণ আহলুস জামাতের আকিদা তখন তার পছন্দ হয় না তখন সে তার নিজের মনে থেকে অনেক আকাইদা বানা আবার বিভিন্ন দিক থেকে অতিরঞ্জন করতে করতে আল্লাহর ব্যাপারে অতিরঞ্জন নবী সাল্লা ব্যাপারে অতিরঞ্জন সাহবা ব্যাপারে অতিরঞ্জন ওলি আউলিয়ার ব্যাপারে ব্যাপারে অতিরঞ্জন, অতিরঞ্জন। এই বিভিন্ন করতে শেষ পর্যন্ত তারা মুসলিম জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বিচ্ছিন্ন হয়ে ছোট ছোট দল বানাইতে থাকে ফেরকা বানাইতে থাকে গ্রুপ বানাইতে থাকে এটা হলো ইসলামের ওয়াস ওদা আলের না জানার অথবা না মানার গুফল মুসলিমের উপরে জামাত বাধ্যতামূলক মুসলিম তার আকিদাকে আহলুসার সাথে মিল রাখবে এই জন্য আহ জামাতাম ইমাম কিতাব লিখেছেন আল আকঈদা আল ওয়াসাতমন্ত সুতরাং আহলুসুল্না জামাতের সাথে থাকা এটা ফরজ। মাঝে মাঝে আমাদেরকে বিভিন্ন এখন ফেকের মাঝাব তো একটা না ফেকের মাঝাব আপনি বলতেছেন হক চারটা একটা হক মানি আর তিনটা হক মানি না তো হকের কিছু অংশ মানি কিছু অংশ মানি না যদি হক হয় আমি চারটাই মানি ক্ষেত্রে একটাই হক সুতরাং পাক বলেন যারা হেদায়ত স্পষ্ট হওয়ার পরেও আমার রসুলের এবং আমার জাহান্নলে যেদিকে যেতে চায় আমি তাকে সেদিকে ফেরত দিয়ে দিই সেদিকে ঘুরাই দিই ওয়ানিহি জাহান্নাম শেষ পর্যন্ত তার পরিণাম জাহান্ন অর্থাৎ থেকে কেউ যদি তার পরিণতি হল্চীন যুগে যত আকিদার কিতাব লেখা হইতো কিতাব গুলার নাম হলো আসনা মানে আকিদা আর জামাত মানে জামাত সাহাবাহ সাহাবাহামের জামাত তারা যে আকা পোষণ করতেন সে দলে বিভক্ত হবে একটা দল একটা ফেরকা নাজের মধ্যে থাকবে এরা ফেরকা এজিয়া এরা হলো মা আনা আলাইহে যাদের আকা যাদের মানহাজ আমি নবীর মত হবে আমার সাহাবিদের মতো হবে এখন নবী সাল সাল্লামের যুগে সাহাবিদের যুগে তাবিদের যুগে ছয়শ বছর চলে গেছে পৃথিবীর কোন মুসলিম শুনেই নাই যে নবী সাল কিসের তৈরি মাটির তৈরি না নূরের তৈরি ছয়শ বছর পর্যন্ত এটা আলোচনার বিষয় ছিল না ছয়শ বছর পর্যন্ত যত কিতাব লেখা হচ্ছে কোন কিতাবের মধ্যে এটার আলোচনায় নেই ইমাম আবুহানি পরম আদার কিতাব লিখছেন আলফেফুল আকবর এই কিতাবের প্রথম থেকে শেষ পর্যন্ত কারণ আমরাও মাটির তৈরি রাসুল ও মাটির তৈরি কেমন দেখা যায় রাসুলের সম্মান বাড়াইতে হবে মর্যাদা বাড়াইতে হবে তাহলে নবিসামকে মাটির তৈরি বলা যাবো তৈরি এখন সম্মান বাড়াতে যে কিন্তু কমাই দিছে এখন ফেরস্তার মর্যাদা বেশি না আমাদের মর্যাদা বেশি আমাদেরকে ফেরস্তারা সাজনা করছে আদম আলাহিসামকে ফেরস্তারা সাজনা করছে করছে না আমাদের মর্যাদা বেশি নবী সালামকে ফেরস্তা বানাই দিলে তো নবী সালামের মর্যাদা তো কমে গেল মানে মানুষ যখন মর্যাদা দিতে যায় তখন উল্টা কমে যায় আল্লাহ যখন মর্যাদা দেন আল্লাহ মানুষ নবী সাদামের সম্মান মর্যাদা কেমনে দিতে হবে এটা আল্লাহ রব আলিন ভালো জানেন এই জন্য আল্লাহাক সম্মান দিতেছেন যেখানে আসাদ আসেনা আসাদা দেওয়া হচ্ছে সাথে আসাদ আল্লাহ মোহাম্মদ রসুল ঘোষণাও দেওয়া হচ্ছে আল্লাহর এবাদত হচ্ছে সালাত সেখানে নবী সালামের উপরে সালাম আল্লাহ বাধ্যতামূলক করে দিচ্ছেন নবী সালামের উপরে দরুদ বাধ্যতামূলক করে দিচ্ছেন সালাতের মধ্যে চব্বিশ ঘন্টা এক সেকেন্ড নবী সালামের উপরে সালাম আর দরোদ হচ্ছে না এইরকম আল্লাহই বাড়াই দিচ্ছেন আমি আপনি যখন বাড়াইতে চান আমাদের আকল দিয়ে তো না বাড়ি উল্টা কমে যাবে কারণ আমাদের আকল সীমিত সীমিত এই যে আকাইদাটা ছয়শ বছর পরে এটা নতুন আকৃদা এই আহসাল আকিদা। এখন সমস্যা হলো দেখেন যারা এই সমস্ত বিশ্বাস করে। তারা নিজেদেরকে বাইরে চলে গেছেন নতুন নতুন আকিদা বানাইছেন একজনে বানাইছেন শোনেন আল্লাহ এবং বান্দা একসাথে মিশে যায় এটাকে বলা হয় ওয়াহাদুল আল হুল ইবনুল আর তিনি বানাইছেন আল হল ওয়াহাত অস্তিত্ব হারাই ফেলায় চিনি আর খুঁজে পাওয়া যায় না পানির সাথে মিশে গেছে আল্লাহর বান্দা এরকম একসময় মিশে যায় নজলায় আরেকজন কয় না মিয়া এরকম মিশে না কয়েকটা চা পাতার মত চা পাতা দিলে রংটা বাইরে কিন্তু চা পাতা তো থাকে যায় চা পাতা থাকে না চা পাতা পাওয়া যায় এরকম অনেক জিনিস আছে কিন্তু আবার রঙ বাইরে সাথে গেছে আল্লাহর বান্দা এরকম দুটো এই আকাই বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলমান বিশ্বাস করে এই দেশে এটা আহ জামাতের বহির্ভূত আকৈদা যে আল্লাহ এবং বান্দার এক হয়ে যাওয়া আল্লাহ বান্দার মধ্যে বিলীন হয়ে যাওয়া বান্দা আল্লাহর মধ্যে বিলীন হয়ে যাওয়া এবং এমন আকাই আছে যে আহাদ আহমদ একইখানের মিমটা বাদ দিলে আহমদ আহাদ হয়ে যায় এটা বুঝছেন আল্লাহ আহমদ আর আহাদের মধ্যে তুলে দিলে আহমদ ও আহাদ হয়ে যায় মানে আল্লাহ রসুল সাল্লাম আল্লাহ হয়ে যায় নজবিল্লা আরেক কুফরী আকৈদা আরেক শেরকি আকৈদাহ এই আকেল আহাতের বহির্ভাব বলেন যে জান্নাতের সুগন্ধি ছায় জান্নাতে আসন ছায় জানাতে থাকতে চায় ফাল ইয়াল জামিল জামা সেই জন্য জামাতের সাথে নিজেকে শক্ত করে ভেদে রাখে এই জামাত মানে সালাফ সাল হিনের জামাত সাহবাই জামাত